আবু মাসুদ রাজিলাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নাবিসাল্লাহ সাল্লাম কুকুরের মূল্য গণকের পারিশ্রমিক এবং পতিতার উপার্জন গ্রহণ করতে নিষেধ করেছেন